সেখানে অজিতেশবাবুর সঙ্গে আলাপ হলো উনি খুব কংগ্রেচুলেট করলেন ইত্যাদি তো হয়ে গেল পার্টি গেল তারপরে সিক্সটি থ্রিতে ইতিমধ্যে আমি এজি বেঙ্গলের ঢুকেছি আমার বাড়ি খুঁজতে এলো মহেশবাবু মহেশ সিং আমি বললাম কি ব্যাপার আমাকে খুঁজছে তখন বলল না অজিতেশবাবু খোঁজ করছিলেন আপনার যেতে হতো দিল্লিতে দাদা থাকতেন দিল্লিতে যেতে হতো সেই দিল্লি চিনু দিল্লিতে চলে গেছে কিংবা যাতায়াত করছে চিনু নিয়মিত করা ওই পাঠটা করার জন্য উনি লক্ষ্য চিন তখন উনি বললেন যে ওই দমদমে একটা কম্পিটিশন এরকম দেখেছিলাম বিভাষ চক্রবর্তী তখন অশোক বললো হ্যাঁ তো বিভাসবুকে দেখা দেখা করতে আসতে অজয় বলেছিল যে মতিঝিলে থাকে তখন মহেশবাবু পাঠিয়েছিলেন সেই হচ্ছে নন্দিকারের সঙ্গে প্রথম যোগাযোগ থাকতায়কম কাজকর্ম করো তারপরে আস্তে আস্তে আহ যদি মনে হয় উপযুক্ত তাহলে একটা রোল দেয়া হয় এরকম তো হয় আমাকে করতে হয়নি তবে খুব ভালো করতাম না আমি নিজে বুঝতে পারতাম কারণ চিনু যে স্বভাব সিদ্ধ যে ফাজিলাম রোলটা সলিড কোন রোল নয় তো ক্যারেক্টার নয় ওটা এটা কি বলবো করার মতো মানে হ্যাঁ যারা ওই কমিক টমিক করে ওই ধরনের ব্যাপার আছে আর কি চালিয়ে দিয়েছি এইটাই প্রথম তারপরে নান্দিকারে আপনার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট মানে নতুন রোল কোথায় এটা তো প্রায় আপনি কিছু করার নেই মানে চরিত্রের জন্য আমাকে এবংের মঞ্জুরি প্রিপারেশনটা একটা অসাধারণ অভিজ্ঞতা মানে ওই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার এত ক্লোজলি কাজ করার সুযোগ পাওয়াটা একটা রেলে নিজেকে আমাকে অনেক সাহায্য করেছে জীবনে কাজ করতে তা না হলে কত নয় কিন্তু আমি যে করলাম তার কিন্তু প্রাথমিক হাতেখড়ি শিক্ষা যেটাকে বলা যায় সেটা অজিতেশের কাছ থেকে কারণ অজিতেশের একটা গুণ ছিল যেটা ওই যেটা বলা বহুরূপীতে যে দমবন্ধ করা ব্যাপারটা ঠিক তার বিপরীত অজিতেশ এত খোলা মনের লোক ছিল এবং সবাইকে নিয়ে মানে যারা ইচ্ছুক তাদের নিয়ে চলতে জানতো আর কি তাতে ওই কাজগুলো শেখার পক্ষে খুব আইডিয়াল অভিনয়ের কুটিনাটি থেকে আরম্ভ করে একটা নাটক কি করে স্ক্রিপ্ট থেকে একদম মঞ্চের শেষ মানে অভিনয় প্রথম অভিনয় রজনী পর্যন্ত কিভাবে তার প্রস্তুতিটা কিভাবে করতে হয় এই যে হাতে কলমে কাজ করার ব্যাপারটা এটা কিন্তু অডিটেশের কাছ থেকে শিখে মঞ্জুরি আমের মঞ্জুরি তার স্ক্রিপ্ট করা স্ক্রিপ্ট ফেলে দেয়া এডিট করা বাছাই করা এবং তার অভিনয় শেখানো সমস্ত কিছু চোখের সামনে দিয়ে এটা দারুণ স্মৃতি তা সেখানে আমি ওই রোলটা করলাম মাস্টারমশাই রোলটা আমাকে বেঁচে ছিলেন কিন্তু সেখানেও আমার মনে হয়েছিল যে কতগুলো আমার ইনিশিয়াল ড্রব্যাক ছিল যার জন্যে ট্রফি মবের পার্টটা আমি ঠিক ভালো করতে পারি ভালো হয়নি আমার দাদা যদি যদি অজিতেশও কিছু বলেননি কখনো বলেছেন ঠিক ঠিক ঠিক আছে কিন্তু আমার মনে হয়েছে যে দর্শকরা একসাথে পাতেন না তার কারণ একটা এতই বাচ্চা বাচ্চা আমাকে দেখাতো একটা পয়েন্ট ছিল যেটা সত্যজিৎ রায় বলেছিলেন আমার বাড়িতে গিয়েছিলাম আমরা মঞ্জুরি আমি মঞ্জুরি দেখার পরে আমি রুদ্র অজিতেশ পবিত্র এতই বাচ্চা বাচ্চা লাগতো আমাকে যাতে ঠিক ওই মানে ব্যক্তিত্ব যেটা ওই চরিত্রটার মধ্যেও একটা ব্যক্তিত্বটা আছে যত অল্প বয়স হোক যাই হোক সেই ব্যক্তিত্বটা কিছুতেই ফুটে বেরিয়ে আসতো না কথা এমনি হয়তো ঠিকই হতো মানে এমনি ধরার নেই কিন্তু সব মিলিয়ে একটা চরিত্রটাকে ঠিক যথাযথভাবে আপনি আমি ফুটিয়ে পেরেছি বলে আমার মনে হয় না এবং পরে যার জন্যে এই যে আমার গাড়িটা বাড়ির জন্মই হচ্ছে এই জন্যে তখন মঞ্জুরি একটা কমার্শিয়ালি কিন্তু সাকসেসফুল নাটক নয় তো সেই জায়গায় একটা দীর্ঘ একটা গ্যাপ ছিল মঞ্জুরি আমের মঞ্জুরিতে তখন আমি গাড়ি রাখতে শুরু করলাম দাঁড়িয়ে রেখে তারপর যখন আবার নাটকটা অভিনয় হবে তাতে কিন্তু আগের ওই গন্ডগুলো অনেকটা কেটে গিয়েছিল পরের দিকে এই জন্যে মানে একটা চেহারাতেই জাস্ট কি হয় সেটা আমি প্রমাণ পেলাম এই দাঁড়িয়ে রাখার না রাখা দিয়ে তারপর থেকে এই আচ্ছা বারবার পরে শুনেছি এবং আমরা লক্ষ্য করেছি যে একটা সময় নান্দিকারে অভিনয়ে ছাড়াও নান্দিকারে বেসেক যখন নিয়মিত অভিনয় শুরু হলো আমাকে যেগুলো আকর্ষণ করতো বাইরের কাজকর্ম ছিল এবং যেটা ভাঙিয়ে এখনো ডিপেন্ড করে খাচ্ছে মানে বেরোতে পারে এবং ঘোষের ওইটা আমার কাছে একটা মডেল ছিল বাংলা অসাধারণ ভালো লাগতো একদিকে যেরকম সত্যজিৎ বুক শপ মনে আছে সিগনেট চালু হলো সত্যজিৎ রায় নিয়ে চালু আমরা যেতাম যে টুকরো খবরের ওই বইগুলো নিয়ে আসতাম টুকরো খবর বেরোতো সে সেখান থেকে বহুরূপীর কিছু কিছু কাজ বহুরূপীর নাটকের নাম বহুরূপির বহুরূপের লেউট বিজ্ঞাপন যেটা বেরোতো বোঝা যেত স্বতন্ত্র একটা ছাপ নিয়ে এসেছে নান্দিকারে আনফর্চুনেটলি সেই ব্যাপারটা ছিল নান্দিকারের সিম্বলটাও তখন আমার ছিল আমি চিরকার বলেছি কিন্তু একটা সিম্বল ছিল প্রথম প্রথম একটা গণনাট্য সঙ্গে ওই ব্যাপারটা থেকে ওর তার সঙ্গে যোগ করে কে ছিল তারপরেও যেটা ছিল আমার মনে নেই এখন কি ছিল কিন্তু আমার কখনোই ভালো লাগতো না এবং নান্দিকারের ডিজাইন টিজাইনগুলো আমার ঠিক পছন্দ হতো না এবং কতগুলো কি বলবো এখন মনে হয় বাঙালি পনা ছিল যেমন রূপান্তর অধ্যাপক রুদ্রপ্রসাদ সেনপুর হ্যাঁ এরম সব ব্যাপার ছিল তো অজিদেশ একটা জিনিস বলতো এবং সেটা এখনো আছে এই ব্যাপারটা কিন্তু আমার অপছন্দ তখন আমি আস্তে আস্তে আমার মানে কয়েকটা ব্যাপারে এটা কিরকম তা আমি এটা করে দেখালো হয়তো ঠিক আছে তাহলে এটা এটা কাগজে যাক এইরকম ছাপা হতো আমাদের রেগুলার নিয়মিত মনে আছে বোধ হয় যে এক এক বিষয়ে একটা চেক আপ এর উপরে একটা অনুভবের উপরে এই ধরনের ছাপার চীন ভারতের আমার মনে আছে যে অজিতেশবাবু কেন জানিনা অজিতেশবাবু নজরটা আমার উপর পড়েছিল এটা কারণ একেবারে ঢুকেই অর্গানাইজেশনের যে স্তরে আমাকে নিয়ে এসেছিলেন সেটা খুব একটা ভাগ্যের কথা থেকে যেতেন যেরকম আমি বলছি যে কলোর বন্ধ হওয়ার পর যে মিটিংটা হয় সেই মিটিংটা আমার মনে আছে ওবার হলের হ্যাঁ ওবার হল হলে মিটিং এ আমাকে নিয়ে গেছে আমি ছিলাম এবং সেখানে যোছন্দা তাপসেন এইসব প্রথম দেখলাম এদের সব তারপর তো অবশ্য তার আগে আসতেন ওই আমাদের নান্দিকারের ঘরে আসতেন ট্যাক্সি কাম খুঁজে রাখতেন ট্যাক্সির মিটার উঠত তারপরে তা ওইখানে ওকে মানে এখনো বলি আমি যশন্দাকে আমি দেখলাম যে বাবু এবং কৃষ্ণ জয়েন্ট করা হলো অজিতেেশবাবুকে যখন করা হলো তখন যশন্দা তারপর দিয়ে তাকে আবার চোখ টেপলো এরকম মানে এখন মনে যে হতে যে ওইটা যে রোপিন করার একটা নিয়ে নিল অজিতেশ তত উৎসাহ নিয়ে সেখানে করলো অজিতেশ এরকম বললো কৃষ্ণ উন্নয়ন কি করবেন বৃহস্পতিটা ছাপাতে আমি ওনাকে ছাপানোর দায়িত্ব আমি নিচ্ছি ওইটা ছাপিয়েছিলাম আমার মনে হয় স্বস্তিক মুদ্রণালয় ওরা খুব ভালো কাজ করত। ছোট প্রেস তো ওইখানে আমার ওইটা ফেভারিট প্রেস ছিল আমার ওইখানে এবং নানা রকম টাইপ ফেসে মানে দু একটা হের ফের করে আর কি হ্যাঁ আর সুন্দর লেআউট করেছিলাম দু পৃষ্ঠার একটা ফোল্ডার দু পাতার একটা ফোল্ডার চার পৃষ্ঠার সেইটা অজিতেশ্বর খুব ভালো লাগছে খালি বারবার এরকম দেখলাম এবং ওই ব্যাপারটা অজিতেশের লোককে মানে ডেকে দেখানো এটা কিন্তু বিরসব করেছে এই যে ব্যাপারটা ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা এবং উৎসাহ দেওয়ার ব্যাপারটা এটা ভীষণ ছিল যার জন্যে ওই ওই উৎসাহে উৎসাহিত হয়ে আমি ওই পরে মানে মঞ্জুরির আপনার ওই রোলের পরে এবং আমাদের ওই যেটা তখন কিন্তু মনে হতো এবং যে আপনার উপর এই দিক এবং একটা কথা আমাকে বারবার বলেছেন ইনফ্যাক্ট আমরা শেষ কথা বলেছি তখন যে নান্দিকার ভাঙা সম্পর্কে যেটা দুঃখের ব্যাপার ছিল বা মানে আপনারা চলে যাবার পরে সেটা হচ্ছে ইট ওয়াজ ইউর লস এবং সেখানে ওই কথাটা বারবার বলতেন যে শিক্ষিত ছেলে বুঝলেন অনেক কিছু সম্পর্কে পড়াশোনা করে সিনেমাটা ভীষণ জানি। ডিজাইন ডিজাইনটা ভীষণ ভালো কি সুন্দর বইগুলো করতো এইটাই সো ইট ওয়াজ নট সো মাচ কিন্তু মানে আমার যেটা মনে হতো যে আপনাকে কিন্তু অ্যাক্টার বা ডিরেক্টর হিসেবে কোনো মানে ওর কাছে ইউ আর নট দ্যাট ইনডিসপেন্সিবল অর্টেন্ট দ্যাট স্টেজ ন কিন্তু আপনার দিক মানে এটা অজিতের একটা ফিলিং বলে আমার মনে হয়েছে এটা বলছি আর আমাদের মনে হতো আমরা দেখি আপনার কি সেদিক থেকে কোথাও ছিল যে আপনার মনে হতো যে দিস ইজ নট যে ইভেন্ট আমাকে অসিত ব্যানার্জি আপনার চেয়ে ভালো কি আপনি ভালো এটা নিয়ে আমি ভাববো কিন্তু এমনকি ধরুন পশুপতি মানে তখন কিন্তু পশুপতি অনেক ইম্পর্টেন্ট একটা হাউ ডিড দিস এফেক্ট আমার যেটা মনে হতো যে আমি শিখে শিখে একটা জায়গা বের করতে হয় যেটা আমার মনে হয় যে সমুমিত এমনটা ঘটেছিল সমুমিত দেখেছেন তারা শুনি যে ভীষণ করতে পারতেনা এরকম নাকি ব্যাপারটা হতো আমি অশোক কেউ দেখি করেছি অশোক আমি তো হ্যান্ডেল করতাম এবং দেখেছি যে অশোক মানে খুব মানে কি বলবো যে মানে অনেকগুলো ব্যাপার সেগুলো একদমই আয়ত্তের বাইরে কিন্তু খুব ইন্টেলিজেন্ট লেখাপড়া করার লোকের চিনু টু অজয়ের ক্ষেত্রে হ্যাঁ সহজাত একটা কথা গিফট নিয়ে আসেই তারা গিফটের হ্যাঁ তারা তাদের কিন্তু ওই অতটা পরিশ্রম কি অতটা ইয়ে করতে হয় না কিছু একটা লেভেল অবধি তারা একদিকে চলে যায় বাকি যারা তাদেরই ক্ষেত্রে দেখেছি আমি স্বপ্ন দেখতাম যে তত নয় আমি ব্যাপারে থেকে খুব কম আমি নিজেকে হিসেবে কারণ আমার কতগুলো কমপ্লেক্স ছিল যেরকম ক্ষেত্রে আমার ব্যাপারে এরকম একটা আমি সাফার করতাম কিন্তু সেই ইনফির অনেকটাই অজিপেশি সেটা কিন্তু দূর করেছিলেন স্বাস্থ্য দিয়ে কি হবে হ্যাঁ স্বাস্থ্য স্বাস্থ্য থাকা ভালো কিন্তু চেহারা ওইসব ফস ধারণা ছাড়ুন তো বলে অদিতেশ মানে কতগুলো উদাহরণ দিলেন কার্লাইল থেকে যে কার্লাইল মানে বিউটি কাকে ডিফাইন কীভাবে ডিফাইন করেছে যে আমাদের শ্রমের চিহ্ন আছে যার মধ্যে সেটাই বিউটি বিউটি মানে এই নয় ওরকম আমাদের প্রথাগত ধারণা যে বিউটি সম্পর্কে সেটা নয় এরকমভাবে অনেক কিছু বলতেন কাজ করার ব্যাপারে আমার এটা ইয়ে ছিল যে আমরা খুব ক্ষিণ পেটের রোগে ভুগি আমি কাজ করতে বেশি পারব না ওই প্রচুর কাজ দিয়ে বসতো আমাকে তখন আমি যখন বলতাম আমার মনে হয় যে দিল্লি তো অজিৎ বলতেন যে তুমি বিবেশকে এত খাটিও না অজিত আমাকে হরলিক্স ফলিক্স খেতে দিতেন এইগুলো দিতেন তা অজিতেশ বলতে ওষুধ পুতু পুতু করো না তো কাজ করতে করতে কাজের শক্তি বাড়ে আমি তখন শক্তি অবাক হয়ে গেছি আমার কাজ করার ক্ষমতা ভীষণ কম এবং আমি খুব আর্লি ঘুমিয়ে পড়তাম এইরকম ক্ষিন দিবি টিভি হয়েছে পিছিয়ে ব্যথা করলে ইয়ে করলে আমার কাকা ডাক্তার কাকা আমাকে বলতো তুমি সব জেনে গেছো বিয়ে পরীক্ষা দেবো কি না দেবো এইটা ভাবছিলাম আমি আমার আমি তখন আস্তে আস্তে আমার মনে হলো এলো না আমি করতে পারবো না কেন্টিং করতেই পারবো বলে এই একটা কনফিডেন্স তখন কিন্তু গ্রো করেছিল আমার যদিও লন্দিকারে ইম্পেন্ট অভিনয় আমি তেমন কিছুই করি করি আর করতাম এই যে একটা ভাবনা চিন্তা এটা সর্বদাই আমার আমাকে ইয়ে ভালো কিন্তু আমি জিনিসটাকে এরকম কোনো নাটক করতে গেলে আমার ভিজুয়ালাইজেশন এসে যেত আমি হলে কি সেটা ভাবনা চিন্তার মধ্যে গন্ডগোল থাকতে পারে কিন্তু এই যে পড়লেই নাটক করলে কিছু পড়লে নাটক হ্যাঁ কিন্তু সেটা চর্চা করার সুযোগ না ছিলি কিন্তু আমি বলবো যে ওই ফর তিন বছরের জন্য আমি নান্তিকায় তিন মধ্যে আমি নান্দিকার থেকে আমি যে আহরণ করেছি আমি বলব নান্দিকার থেকে আসবো কোনো ছেলে সে জিনিস আহরণ করতে পারে এবং সম্পর্কে সম্পর্কে এবং দায়িত্ব আমাকে দিয়েছিলেন আলটিমেটলি অজু মানে ওই অল্প সময়ের মধ্যে আমি আমার মনে আছে যে আমাদের যে প্রস্তাব নাটকটা প্রস্তাব নাটকটা সেটা কোথাও কোন কাজ নয় আমার করতে আর একটা রুদ্রর সঙ্গে ফুল ফুটুক না ফুটুক্ট এবং এইটা করতে গিয়ে আস্তে আস্তে আমি হ্যাঁ ছিল কারণ অজিতেশবাবু প্রস্তাব করছেন কাব্যনাট্য আর আমি আর রুদ্র হচ্ছি রুটস এখন তখন থেকে রুদ্রর সঙ্গে যে মানে চাপা যে টেনশন আমি ফিল করতাম কার ভাবনা চিন্তা কতটা ইয়ে হচ্ছে রুদ্র অ্যাক্টিং কি কিরকম এবং এটা আমি ফিল করলাম যে আমি অ্যাক্টিংটা তখন যা করতে পারি তার থেকে ভালো দেখা দিতাম অনেক বেশি মানে করার থেকে দেখানোটা আমার অনেক বেশি আসে পরবর্তীকালে আমি আস্তে আস্তে আসতে হ্যাঁ আমিও একটা বলতে পারি কিন্তু তখন পর্যন্ত আমি সত্যি কথা বলবো কি তখন পর্যন্ত আমি ভাবিনি যে আমি কখনো যে আলাদা সত্যি কথা অনেক সময় ভাবনা চিন্তা থাকে যে গ্রুপ পড়বো মাথায় এটা আমার কিন্তু তখনও তার মধ্যে আমার মানে আপনার ওই ফিল্ম সোসাইটি চালিয়ে যাচ্ছে এবং আমার তখনও ফিল্মটাই কিন্তু তখন পর্যন্ত এটা আমি যাচ্ছি শিখছি ভালো লাগছে অজিতেশবুর পাশাপাশি থেকে হ্যাঁ এইটুকু মার থিয়েটার মানে নান্দিকার ছাড়বো কিংবা থিয়েটার করবো ইন্ডিপেন্ডেন্টলি ডাইরেক্টর হব এর স্বপ্ন আমি ফিল্মে আমরা 니জের মনি আছে আমি আপনাকে যে সেই সময় পরিচয় দিয়ে কিউচার মনে আছে সেটা আপনি আমাদের লিখে আছে দ্যাট ফোরে আমাদেরও কিন্তু কোথায় তখন এটা মনে হতো যে দ্য ফার্স্ট করার ভাবনাটা কি মানে নান্দিকার ভাঙা থেকেই এল মানে তখন আমাদের সঙ্গে যিনি একজনই ছিলেন মানে যার উপর শ্রদ্ধা রাখা যায় এবং বিশ্বাস আস্থা রাখা যায় সেটা সত্যি অজয় কিংবা চিম্ময়ের উপর বিশ্বাস ছিল না অশোক তখন অনেক দূরে লং শটে টাকিতে মাস্টারি করে অশোক ছিল না থিয়েটারের সময় একদম শুরুতেও ছিল না হ্যাঁ ওইভাবে কিন্তু সত্যি বড় যে নেতা যেটা আর বলা চলে থিয়েটারের ডিরেক্টর হিসেবে সত্যি আমাকেই মানে চুজ করে রেখে দিয়েছিল যে হ্যাঁ এবং সূত্র এটাও বলেছিল যে আপনি থাকলে আমিও আশায় আছি ਨਾਲের আমি এবং আপনার হবে আপনি থাকতে হবে ব্যাপারটা কি হবে 보도록 ব্যাপারটা পিছে আমার কাছ থেকে দল ভাঙা ভাঙা বিষয় তখন ভেঙেছে সেই বিষয়ে তখন আমি কিছু কথা বলেছি এবং বলেছিলাম যে এতদিন পরে ওই দল ভাঙার কারণ মনে হতে সেটাই করার কথা ছিল এবং আমি উত্তেজিত হয়েছিলাম আমি হলো তাই করতাম মিছিল উত্তেজিত এবং আজকে মানে ওই দল ভাঙার কারণটা বেশ কিছু ব্যাপার হাস্যকর মনে হয় আজকে নিশ্চয়ই আরো বেশি মনে হচ্ছে গিয়েছিলাম সমুদ্রের কাছে গিয়ে যখন অনেকগুলো ব্যাপার বললাম উনি এই রকম করে। করেছেন এই করেছেন সমুদ্র বললো কাউকে দেবতা মানিয়ে রাখার দরকারটা কি মানুষগুলো যদি মানে তাদের কষ্টটা এত বেশি পেতে হতো কিন্তু এই যে আমাদের অন্যায় করে না তার কোনো হিউম্যান ফিলিংস নেই তার এই নেই এইটাই গণ্ডগোলের এইটা গণ্ডগোল এই ভাবনা ভাবনা চিন্তাটা কিন্তু জেনুইন যে গ্রুপ থিয়েটারের এইভাবে দেখা আমরা এর মধ্যে কোন ফাঁকি নেই কিন্তু এই যে দেখতে চাওটা ভুল ওই আবার সেই কথায় আসা যায় যে কেন এত গন্ডগোল হয় এই যে বলে না তো যে না এই আমি এই এসেছে এবং তার জন্য দেখেছি করতে শুরু করে কাকে কোনদিন বলেছিলেন কাকে কোনদিন ধমকে ছিলেন কাকে কোনদিন কোন কাজটার জন্য করেছিলেন হ্যাঁ কিংবা কার কোন প্রতি হয়তো একটু দুর্বলতা ছিল সেই মেয়েটার অরিতিশবা কোনো ব্যাপারে ইনভলভ হতে চেয়েছিলেন কিংবা হ্যাঁ এই ব্যাপারগুলো বিশাল বিশাল রূপ নিয়ে আসতে আরম্ভ করল এবং তার মধ্যে অনেকগুলো ব্যাপারে বলবো যে বলছি যেমন পলিটিক্যাল ব্যাপারও এসে গিয়েছিল কারণ তখন কিন্তু সিপিআই সিপিআই কিন্তু ভাগ হচ্ছে হ্যাঁ শুরু হলো হ্যাঁ ছিল উৎপল্লত টেনশন হলেও হ্যাঁ নান্দিকারও তার একটা ইয়ে নান্দিকার একটা মাঝামাঝি পথ ছিঁড়ে যেতে চাইছিল এদিকে আমাদের দলের বেশিরভাগই এই সমস্ত একটা টেনশন আবার ছিল যে আমার মনে যে সুবিধাবাদী অরিতেশ সুবিধা এখন মনে ছিল। মানে ওইভাবেই যাওয়া উচিত ছিল সব কটাকে ইগনোর করে এইসব ব্যাপারে ওই দেশের লাস্ট ওই যেটা বললাম যে অক্ষম লোকেরা ঠিক করে উঠতে পাচ্ছে না তাদের নানা রকম অজয়ের ফিল্ম নিয়ে গন্ডগোল অজয়ের ফিল্ম করতে যাওয়াতে সাবসিচুর তৈরি হঠাৎ শর্ট নোটিস অজয় চলে গেল চলে গেলো এই একটা ব্যাপার আবার ফিল্মের ব্যাপারে বলবো যে অজিতেশেরও কিছু ব্রাহ্মতা ছিল হ্যাঁ রকম নিজেরও লোক ছিল ভীষণ ফিল্ম করার হ্যাঁ কিন্তু অন্যের ব্যাপারে মানে এটা তো হয় যে আমার দলের আমি পাচ্ছি না